আমরা হাদিস শুনে আসছি কিভাবে আমরা দুনিয়া ব্যস্ততা কমিয়ে আখেরাত মুখী হব অনেকগুলো হাদিস আমরা শুনেছি আরও কিছু হাদিস আমরা আজকে সেই বুখারি থেকে যে হাদিসটি এবং মুসলিম থেকে নেওয়া হয়েছে সেটা আমরা শুনছি সাহাবি আবু হরাই রবিআল আনু বর্ণনা করেছেন খালা সাল আলী ওসাল্লাম মান কিয়ানুক মিনু বি আখের ফাল ইয়াকুল খাইন আউল ইয়াসম ওমান ক্যানুবিল্লা হিওয়ালি আউমিল আখের ফালু ইউক্রেম জা রাহু ওমান কানু বি আখের ফালুক্রেম দইফ আাহু রবাহুল বুখারি ও মুসলিম এই হয়তো আপনারা অনেকবার শুনেছেন হাজিসটি ছোট্ট কিন্তু এর বক্তব্য অনেক বিশাল মানুষের দুনিয়া আখড়াতে অনেক কল্যাণ কল্প কথায় রসুল্লাহ সাল্লা তুলে ধরেছেন এই হাদিসগুলোর আমল যদি আমাদের জীবনে চলে আসে তাহলে দুনিয়া এবং আখড়াতে আমাদের জীবন যে কত সুন্দর হবে কত কামিয়াবি আমরা অর্জন করব। সরল তর্জমা প্রথমে আমরা শুনি তিনি এস করলেন যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি একিন করে ইমান রাখে সে ভালো কথা বলুক অথবা চুপ করে থাকুক সে বলতে হলে ভালো কথা বলুক তা না হলে চুপ করে থাকুক আর যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে সে তার প্রতিবেশীকে সম্মান করুক আর যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে সে তার মেহওয়ানকে মেহমানদারি করুক সে তার মেহমানকে মেহমানদারি করুক ছোট্ট কথা প্রথমেই শুরু হল কথা না বলার জন্যে যদি ভালো না বলতে পারেন বলতে হলে ভালো কথা বলতে হবে তা না হলে চুপ করে থাকতে হবে এটা কিন্তু একদিক থেকে খুবই সহজ বলবো না চুপ করে থাকবো অসুবিধা কী কিন্তু আরেক দিক থেকে বড় কঠিন চুপ করে থাকতে তো পারি না কথাকালিক ভিতর থেকে আসে বিশেষ করে যখন কারোর সঙ্গে থাকি অবসর সময় আছে পরিবারের ভিতরে হতে পারে বন্ধুবান্ধবের সঙ্গে হতে পারে বাইরে কাজ করতে কলিগের সঙ্গে হতে পারে সহকর্মীদের সাথে মানুষ তো সামাজিক এবং সারা দিন আমাদের লেনদেন উঠা বসা প্রচুর লোকের সঙ্গে হয়ে যায় সেই এই অবস্থায় আমরা যতটুকুন ভালো কথা বলা দরকার সেখানেই কি আমরা সীমাবদ্ধ থাকি না অনেক কথা বলি সারাদিনে যদি হিসাব করি আজকে কত কথা বলেছি আপনি যদি একটা দিনের হিসাব করেন যে এক এক দিনে এক একজন মানুষ কত কথা বলে বলেন তো কতটা বাক্য হতে পারে কতটা সেন্টেন্স হতে পারে কয়েক শত অবশ্যই হবে কয়েক হাজারও হয়ে যেতে পারে কোনো কোন দিন এত কথার মধ্যে প্রত্যেকটি কথাই তো দাঁড়ি পাল্লায় উঠানো হবে কোনটা নেকির পাল্লায় উঠবে আর কোনটা গুনার পাল্লায় যাবে এখন আমি হিসাব করে দেখি সারা দিনের কথার মধ্যে কয়টা নেকির পাল্লায় যাচ্ছে আর কয়টায় গুনার পাল্লায় যাবে এই হিসাব কয়দিন করি করি না মোটে আর কথা মানুষকে ভালো কথা অনেক বিরাট দরজাত বলন্দ করে দিতে পারে আর একটা খারাপ কথা মন্দ কথা তাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে শহীদ খারি এবং মোসলিম রায় হাজি এসেছে কোন সময় কোন একটা মানুষ এমন একটা কথা বলে সে জানে না কি কথা বলছে গুরুত্ব দেয় নাই খেয়াল করেনি হিসাব করেনি বেফাঁস বলে ফেলেছে তার মুক্তিকে ফসকে গেছে এমন একটা বড় কথা বের হয়েছে এত খারাপ কথাটা যে এই কথা তাকে জাহান নামের এত নিচে নিয়ে যেতে পারে পূর্ব পশ্চিমের মধ্যে যত তাফাত আছে এত দূর চলে যেতে পারে জাহান নামে একটি কথার কারণে একটি কথা মানুষকে এত বিপদে ফেলে দিতে পারে সেই কথাটাই অন্য হাদিসে আরেকটি শব্দ এসেছে মুসন্ত আহমাদে এবং রাজুলা লা বিহা তীর মির ইনার রাজুমা একজন মানুষ একটা কথা বলে সে কথাটা বলার সময় এত খেয়াল করেনি এত বড় মনে করেনি এত গুরুত্ব দেয়নি কিন্তু একটি কথা বলার কারণে সে জাহান নামে সত্তর বছর নিচের দিকে চলে যেতে থাকবে জাহান নামে সত্তর বছর রাস্তায় নিচে গিয়ে তার পতন হবে একটি কথার কারণে চিন্তা করা যায় একটি কথা হয়তো বা কাউকে কড়া কথা বলেছি গালি দিয়েছি কারো গিয়ে করা হতে পারে অথবা ঠাট্টা মস্কাড়ি করতে গিয়ে বড় কষ্ট দেওয়ার মতো কথা বলে ফেলেছে কোন তরিকা যে হয়েছে সেটা আল্লাহ ভালো জানে আমি তো এত খেয়াল করিনি এত গুরুত্ব দেয়নি একটি কথা এই লাইনে এসেছে একই তরিকায় ইনার রাজুল আলাই ই আব্দাল লাহা ব্যালান ইহুফি জাহান্ন মানুষ যখন কথা বলতে গিয়ে কোনো সময় একটা সুন্দর কথা বলে ফেলে এটা ভালো কথা বলে ফেলে একটা দামি কথা বলে ফেলে সে বলার সময় খেয়াল করেনি কথাটা এত বেশি আল্লাহর কাছে পছন্দ হতে পারে কিন্তু এই একটি কথা আল্লাহ আল্লাহতলা তার এত সন্তুষ্ট হয়ে গেছেন যে আল্লাহ তালা তার জান্নাতের মধ্যে সন্তুষ্টির পথে তার অবস্থানকে কয়েক ডিগ্রি আপ করে দিয়েছেন আল্লাহ তালা তাকে কয়েক ডিগ্রি উপরে প্রমোশন দিয়ে দিয়েছেন একটি কথার কারণে এই কথাটা আল্লাহ এত পছন্দ হয়েছে আর ঠিক অপোজিট এমন একটা কথা কোনো সময় উচ্চারণ করেছে একটি বাক্য হতে পারে একটি সেন্টেন্স হতে পারে একটি প্যারাগ্রাফ হতে পারে তো ওই কথার কারণে আল্লাহ তালা এত অসন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ আল্লাহতালা তার কথাটাকে এত ঘৃণা করেছেন সেই কথার কারণে আল্লাহ তালা তাকে যাহা নামে বহু নিচে ফেলে দিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন একটি কথার কারণে এখন আমরা তো অনেক কথা বলি এই কথাগুলোর মধ্যে আমরা ভালো কথা কিভাবে আনতে পারি একটা হলো দুনিয়াবী কথাবার্তা এখানে এমন স্বভাবের কোনো কথাও নাই এমন গুনার কোনো কথাও নাই জাগা জমি বেচা হচ্ছে ঘর সংসারে কথাবার্তা চলছে ঠিক আছে এগুলো গুণা না হলে মোটামুটি যদি দরকারি কথা হয় কিছু স্বভাব পেয়ে যাব কিন্তু আমাদের কথাবার্তাগুলো কি আমরা যদি বলার সময় আর একটু সচেতন হই এবং তার সঙ্গে আমরা যদি একটু আল্লাহ তালার দিকেরকে যোগ করে দেই আল্লাহ তালার সঙ্গে মিলাই দেই আল্লাহ তালার সঙ্গে নিষ্পত করি রিলেট করি যেমন আপনি বললেন যে কালকে দেখা হবে ইনশাআ আল্লাহ বললে কি হবে কালকে দেখা হবে ইনশাআ আল্লাহ আল্লাহর জিকের হলো কিনা হয়নি আল্লাহর দিকের হয়ে গেছে কালকে দেখা হবে ইনশা আল্লাহ এই কথা আমাদের আল্লাহর দিকের হয়ে গেছে কামনের দিকের হলো ইনসা আল্লাহ বলেছে একজনে আপনাকে সুখবর দিল তোমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে তাই নাকি এই কথার মধ্যে কোনো স্বভাব নেই যদি বলি আলহামদুলিল্লাহ তাই নাকি ও বিরাট স্বভাব হয়ে গেল এই কথার মধ্যে আল্লাহ শুকুরের মধ্যে বিরাট জেকের হয়ে গেল আমার খুশির খবর আমি সবার আগে আল্লাহর কাছে সুক্রিয়া জানালাম সুফহান আল্লাহ এই কথা আলহামদুলিল্লাহ তাই নাকি আর শুধু তাই নাকি দুইটার মধ্যে পার্থক্য কথা আকাশ এবং জমিনের পার্থ আকাশ এবং জমিনের পার্থ আলহামদুলিল্লাহ কি আল্লাহ তারা কি পরিমাণ পছন্দ করেন এত পছন্দ করে এত পছন্দ করেন কোরআনের সর্বপ্রথম সুরা শুরু হয়েছে কি দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে বিশ মিনিটের এই আলহামদুলিল্লা আল্লাহর কাছে এত প্রিয় খবর যদি বলে আলহামদুলিল্লাহ তারপরে যে কোনো কথা বলুক এই যে আলহামদুলিল্লাহ আগে বলেছে এই কারণে আল্লাহ তালার কাছে তার কি পাওনা বরাদ্দ হয়ে গেছে জান্নাতের মাঝখানে তার জন্য ঘর তৈরি হয়ে গেছে জান্নাতের মাঝখানে ঘর তৈরি হয়ে গেছে দুঃসংবাদে প্রিয়জন নিজের ছেলে মেয়ে আপন জন যখন হারাই মানুষ আপনারা হাজির শুনেছেন তখন আল্লাহ তালা ফেরেজ তাদেরকে জিজ্ঞেস করেন যে আমার বান্দার করি টুকরাকে তোমরা কবজ করে ফেলেছ রুহ নিয়ে এসেছ ফেরেজ তারা কী বলেন আল্লাহ আপনার হুকুম আমরা কি করব আমরা তো দেরি করিনি কার্যকরী করে ফেলেছি আমার বান্দা কি বলেছে তার রিয়াকশন কী ছিল তার প্রতিক্রিয়া কি ছিল সে যদি বলে আলহামদুলিল্লাহ তারপরে তার একটু কান্নাকাটিও করে এই আলহামদুলিল্লাহ বলার কারণে ফেরত তারা রিপোর্ট দেয় যে আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছে তখন আল্লাহ তালা বলেন তা আমার বান্দার জন্য তোমরা জান্নাতের মাঝখানে ঘর বানিয়ে ফেলো বাড়ি তৈরি করে ফেল প্যালেস বানিয়ে ফেল তো আল্লাহ তালার জিকিরের এত ফজিলত কথাবার্তার মধ্যেও এটা একটা কালী মাতুন তৈবা হয়ে গেল। সুন্দর কথা হয়ে গেল এরপরে এত কথা সারা দিন রাতে বলি আপনি আপনার ছেলে মেয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে স্ত্রীর স্বামীর সঙ্গে কত কথা বলছে সেখানে যদি একটু আল্লাহর জিকির থাকে আগে পরে এই যে ইনশা আল্লাহ মাসা আলহামদুলিল্লাহ এগুলো চলতে থাকে চলতে থাকে তারপরে মাঝে মধ্যে একটু খেয়ালও করেন শুধু কথা এক নাগারে চলতেই থাকে না মাঝে মাঝে একটু সব হান আল্লাহ বলেন মাঝে আল্লাহ আকবর বললেন মাঝে মধ্যে লাহাউলাউলা কুয়া বললাম অসুবিধা কি মাঝে মধ্যে একটু দেখেন করে ফেল কোন গল্পগুজবের আসর যদি বসে যেখানে আল্লাহ তালার কোনো নামই উচ্চারণ করা হল না কোন দোয়া পড়া হলো না আর সেই মিটিংকে শেষ করে ফেলে চলে গেল তাহলে লোকেরা কী ক্ষতিগ্রস্ত হবে এই কথাগুলো সব বেকার হয়ে গেল এই কথার বিনিময়ে সে কিছুই পেলো না এই বিষয়ে হাদিস এসেছে সম্মানিত দর্শক মন্ডলী এখন বিরতির সময় হয়ে গেছে বিরতির পরে আমরা হাদিসির তর্জমা শুনবো এবং বাকি কথা ইনশাআল্লাহ কন্টিনিউ করবো আবিল্লাহি তফিদ ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি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 এবং আমার সাথে থাকুন ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডায়ালগ ডায়াল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 सुसंबाद करू। निराश करो ना सही बुखारी प्रथम खंड इलम असख्या কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক ও আমাদের যুব সমাজ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত দর্শক মণ্ডলী আমরা হাজিজ শুনছিলাম যে অংশে আমরা ছিলাম সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং আখরাদের প্রতি বিশ্বাস করে সে জন্য কথা বলতে হলে ভালো কথা বলুক নয়তো চুপ করে থাকুক ভালো কথা বলা যে কত ফজিলত অন্যায়ের কথা বাজে কথা থেকে দূরে থাকার যে কত ফজিলত এই বিষয়ে আমরা কিছু হাজিজ শুনিয়ে আসছিলাম তার মধ্যে সর্বশেষে যে হাজিরটি পড়েছি তার তরজমা হচ্ছে কোনো কাউম কোন লোক দল যখন কোনো জায়গায় বসে কোনো মিটিংয়ে বসে এবং অনেক কথা বলে কিন্তু আল্লাহ তালার কোনো নাম সেখানে উচ্চারণ হয় না কোনো দিকের হয় না কোন দোয়া হয় না এমনকি মোহাম্মদ সাল্লামের নাম নেওয়া হলেও সেখানে কোন দরুদ সালাম পেশ করা হয় না বা ওনার নামও নেওয়া হয় না তাহলে এই বসাটা তাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে আর এই যে বসলো এতক্ষণ গল্প করলো এই কারণে যে অপরাধ হয়ে গেল, ইনসা আজ্জাবাহম বা ইনশা গাফার আলহম এতক্ষণ বসেই আল্লাহর জিকের করলো না আল্লাহ নবীর উপর দৌড়সরীব পড়ল না কিছু করল না শুধু গল্প করলো গল্প করলো গল্প করলো আল্লাহ চাইলি তাদেরকে শুধু এই কারণেই শাস্তি দিতে পারেন আর আল্লাহ চাইলি মেহরবানি করে মাফ করতে পারেন তাহলে শাস্তির একটা রিস্ক রয়ে গেছে আশঙ্কা আছে এই জন্য অতিরিক্ত কালাম অতিরিক্ত কথা বেশি কথা বলা কি ভালো ভালো না কথা তত কম বলা যায় এই জন্য একটা হাজি অনু বলেছেন দেখো বেশি কথা বলো না আল্লাহ তালার বহির্ভূত অবস্থায় দিকের বাদ দিয়ে অতিরিক্ত কথাবার্তা বলো না বেশি গল্প গুজব আড্ডার আসরে বসা এগুলো ভালো না আল্লাহর দিকের ছাড়া কারণ বেশি কথাবার্তা বলা আড্ডার আসরে ঘন্টা পরে ঘন্টা দীর্ঘ সময় ব্যয় করা এগুলো কাশবাতুল কাল হয়ে যায় অন্তরকে কঠিন করে ফেলা মানুষের অন্তরে আল্লাহর ভয় কমে যায় ঠিক কিনা যখন চায়ের দোকানে বসলেন দুই ঘন্টা ব্যয় করলেন আড্ডার আসরে বসলেন বন্ধু বান্ধব দেখা হয়েছে কত কথা বলছেন এত কথা বলার কারণে আল্লাহর ভয় কমে গেছে অন্তরটা একটু শক্ত হয়ে গেছে আর যেই ব্যক্তির অন্তরটা শক্ত সেই ব্যক্তি আল্লাহ তালার কাছ থেকে অনেক দূরে আল্লাহর কাছে থাকে না সে আল্লাহ নৈকট্য অর্জন থেকে বঞ্চিত হয়ে যায় অমর আদালত আহনু বলেছেন মান ক্যাসুরা ক্যালামহু ক্যাসুরা সাকাতু। ওমান ক্যাসুরা সাকাতুহু কাসিরাত জুনুবহু অমন কাসিরাত জুনুবহু কানাতি নারু আউলা বিহি যে ব্যক্তি কথা বেশি বলে সে ব্যক্তির ভুল বেশি হয়ে যায় যার ভুল বেশি হয়ে যায় তার গুণা বেশি হয়ে যায় যার গুণা বেশি হয়ে যায় যাহান নামে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে হাজি সমর্থন ব্যাপারে যদিও কিছু আপত্তি রয়েছে কিন্তু এমনি মর্লা জেলা আনুর কথা হিসাবে ঠিক আছে তবে যারা রেওয়ায়ত করেছেন রসুলুল্লাহ সাল্লাহামের পক্ষ থেকে শোনা হাজ সেখানে এটা তো আইফ কিন্তু আসার হিসাবে ইবনে অমর রাজু আল্লাহ আনহুর পক্ষ থেকে ওনার কথা হিসাবে ঠিক আছে আবু বাক সিদ্দিক রাজিয়াল আহু কি করতেন কথা বেশি বলে ফেলেন কিনা নিজের আত্মসমালোচনা করতেন কেন ইয়ে হ্যা রাদা নীলমা ওয়ারিদ তিনি মাঝে মধ্যে নিজে একা একা আত্মসমালোচনা করতে গিয়ে এই জিব্বাটাকে টেনে ধরতেন টেনে ধরে কি বলতেন হ্যা দা আা নীলা ও আরেদ এই জিব্বা আমাকে কত উল্টাপাল্টা কাজ করিয়েছে কত উল্টাপাল্টা কথা আমাকে দিয়ে বের করেছে আমার পজিশনকে নষ্ট করে দিয়েছে এই জিভা খতরনাক এইভাবে মানুষকে আমলের দিকে আসার জন্য অনেক কসরত করতে হয় অটোমেটিক্যালি মানুষ ভালো হয়ে যায় না ভালো হওয়ার জন্য অনেক কসরত করতে হয় অনেক চেষ্টা তদ্বির করতে আবুকার জমিনের মধ্যে জিব্বার তুলনায় বন্দী করে রাখার মতো আরেকটা জিনিস নাই সবচেয়ে বেশি বন্দী করে রাখতে হয় তাকে তার নাম কি জিব্বা যত জিব্বাকে জেলের ভিতরে রাখবেন তত ভালো মুখের ভিতরে ঢুকে রাখলে এই জেলের মধ্যে থাকুক আপনি সেইফ আছেন বের হয়ে গেলে নড়াচড়া শুরু করলে আমি আপনি রিস্কে আছি তাকে যতক্ষণ ধরে রাখা যায় বাক্সের ভিতরে ধরে রাখা যায় জেলের ভিতরে ততক্ষণ ভালো কী সুন্দর আন্ডারস্ট্যান্ডিং সাহাবিদের এখন তবে ও হাবিবুল মোনাব্বি রহমতুল্লা বলেন যে সমস্ত বুদ্ধিমান লোকেরা একমত আনারা সবচেয়ে বড় বুদ্ধি হচ্ছে চুপ করে থাকা কথা কম বলা সব জায়গায় চুপ করে থাকা না। যেখানে দরকারি কথা বলতে হবে সেখানে তো বলতেই হবে কিন্তু যেখানে দরকার নাই সেখানে চুপ করে থাকাটা অনেক বড় বুদ্ধিমানের পরিচয় বলেন তো দেখি আমরা জীবনে কোনো কোন সময় এরকম হয়েছে এটা কথা বলা দরকার ছিল সময় মনে আসে নাই আফসুস করেছে। এরকম হয়েছে মাঝে মধ্যে আবার অনেক সময় কথা বলার কারণে আফসোস করেছে সমস্যা হয়ে গেছে এখন দুইটাকে মিলান দেখি জীবনে আপনি কথা বলার কারণে বেশি আফসোস করেছেন না কম বলার কারণে বেশি আফসোস করেছেন কোনটা কথা বলে কেন বললাম এইটার আফসোসটা জীবনে বেশিবার করতে হয়েছে না কথাটা বলি নাই কেন ওই আফসোসটা জীবনে বেশিবার করতে হয়েছে বলেন তো বলার কারণে যখন বলেছি চিন্তা করি আধা ঘন্টা পরেই কিছুক্ষণ পরেই এক ঘন্টা পরেই পাঁচ মিনিটে আহ এটা না বললে ভালো হয় মুখ থেকে বেরিয়ে গেল এ বেরিয়ে কারণে আমি আটকে গেলাম ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এরপরে আরেকটি হাজির এসেছে একজন লোক জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ আলিমনি আমল্ ধরিমনি যান না আমাকে কিছু আমলের কথা বলেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে তখন তিনি কিছু আমলের ফর্মুলা দিলেন তার মধ্যে শেষের দিকে তিনি যে কথাটা অ্যাড করলেন আমাদের বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সেটা হচ্ছে কতগুলো ভালো কাজের কথা বললেন যে এগুলো করেও জানাতে যাবে তার মধ্যে শেষের দিকগুলো করলেন যে কেউ ক্ষুদার্ত হয়ে তোমার কাছে খাবার চাইলে তাকে খাবার দাও কেউ পিপাসার্থ হয়ে আসি পানি বা কোনো পানিও খেতে চায় তাকে একটু ড্রিঙ্ক দাও পানি দাও তাহলে জান্নাতে যাবে আর আমর বিলার নাহিয়ারের মুনকার কাজ করার দরকার হলে করে ফেলো তোমার সামনে কেউ পড়লে অন্যায় কাজ করলে তাকে সরাও ভালো কাজের জন্য নসিহত করো এই কাজটা সব সময় করে যেও তাহলে জানাতে যেতে পারবে আর তুমি যদি এগুলো না করতে পারো যে আমি আমার তো ওফিক নাই অনেক সময় লোকদেরকে খাওয়াইতে পারি না পান করাতে পারি না বিল মারুফ নাহিন মুনকারে কাজ করার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতাও বেশি নাই তাহলে কম পক্ষে তুমি তোমার জবানকে কন্ট্রোল করে রাখো খায়ের ছাড়া খুলো না ভালো কথা ছাড়া কোনো সময় ব্যবহার করো না তাহলে তুমি নিশ্চিত জানলাতে যেতে পারবা জিভবার কন্ট্রোল কোথায় নিয়ে যাবে জান নিয়ে যাবে তাহলে আমরা এই আমনটার দিকে চলে আসি এই আমলটার জন্য কোনো পয়সা খরচ হবে না এই আমলটার জন্য উজু করা লাগবে না গোসল করা লাগবে না ঘুম বর্জন করতে হবে না এই আমলটার জন্য কোনো জায়গায় সফর করতে হবে না হ্রদের জন্য সফর করতে হবে মক্কাশের দিতে হয় রোজার আমল করার জন্য সারাদিন নাখেই থাকতে হয় এই আমল করার জন্য না থাকা লাগবে না সব ঠিক করা রাখা যাবে শুধু একটু কন্ট্রোল করা শুধু একটু কন্ট্রোল করা মাদ রাজি লাগিনি তোমার এটাকে জিব্বা বাই করে ধরলেন দুই হাত দিয়ে এটাকে ঢুকিয়ে রাখো এটা কন্ট্রোল করে রাখো তিনি বলেন ইয়ার রাসুল আল্লাহ কত কথা বলি জীবনে সব কথার জবাব দেওয়া লাগবে কি বলেছিলেন উপর করে জাহার নামে বেশি মানুষকে নিক্ষেপ করা হবে কোন গুনার কারণে সবচেয়ে বেশি জিব্বার গুনার কারণে বেশি পরিমাণ লোক জাহান নামে দেয় জিব্বার গুনার কারণে অনেকেই যাবে চুরি করার কারণে জেনাব্যা বিচার করার কারণে মদ খাওয়ার কারণে ঘুষ খাওয়ার কারণে সুদ খাওয়ার কারণে কিন্তু ব্যাপক সংখ্যক লোক এগুলো করেনি মিথ্যা কথা বলতো না বা মদ খেতো না জেনাবিচার করতো না বেনামাদিও ছিল না বেরো ছিল না সব ঠিক ছিল কিন্তু মুখটাকে কন্ট্রোল করেনি এই কারণেও যাহার নামে চলে গেছে এইরকম লোকের সংখ্যা হবে অনেক বেশি আল্লা তালা আমাদেরকে এই ভালো কাজের জন্য ভালো কথা বলার জন্য আমাদের জবানকে করুন আর যে কথা বললে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যাবেন এমন অন্যায় মন্দ কথা থেকে আল্লাহ করার জন্য তফিক করুন এখন যদি শেষ হওয়ার আগে যদি একটা প্রশ্ন দিতে পারি সুযোগ দিচ্ছি ইনশাল্লাহ জি বলেন আসসালামাইকুম আহমতুল আল্লাহ রসুল বলেছেন যে বেশিরভাগ মানুষ অনেক মানুষ প্রস্তাবের থেকে পাক না হওয়ার কারণে জাহান নামে যাবে আল্লাহ কি তাদেরকে মাফ করবেন না এখন গুণার যেগুলো বলা হয় শাস্তি সম্পর্কে এগুলো সবগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই হাদিসের সতর্কতার কথা বলা হয়েছে এরপরে কোন লোক যদি তবা করে ফেলে যে কোন কবিরা গুণা তো আল্লাহ তালার কাছে সিনসিয়ারলি তবা করলে মাফ হওয়ার আশা আছে নাকি নাই আশা আছে তো এরকম থেকে যে সতর্কতা অবলম্বন করেনি তিনিও যদি আল্লাহ তালার কাছে ভালো করে মাফ চান তবা করেন অন্য গুণা যেভাবে আল্লাহতালা মাফ করে দিবেন। এই গুণাও আল্লাহ তালা মাফ করে দিবেন। কিন্তু অনেকেই তো ওই তবা করবে না এই জন্য তারা জাহার নামে চলে যাবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আমাদের সময় শেষ হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট সেশনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা Shall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 মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 डायल कर डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातटा चार पुनः सम्प्रचार सकाल साढ़े नशे बीस टी बांगल है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 शांिर जन्लम अवदान समाजे शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाल सारे देश